বসমি রহিমদিলামস্তিন ও মিন সিনা ফলা ও ফলাহ ও আশাহ মহমদন আব্দ রসুলো বাংলার সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজ আরম্ভ করছি ইমানের পথ ও পাথেও এই বিষয়ে কথা বলতে গিয়ে আপনাদের সামনে কোরআনে করিমের সুরা মায়দা থেকে একটি আয়াতের একটি অংশকে বাছাই করেছি সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিচ্ছেন আমার নাবীকে জানিয়ে দিচ্ছেন যে হে নাবি এই দিন ইসলামকে তোমার জন্য তোমার উম্মাতের জন্য আমি মোকাম্মাল পরিপূর্ণ করে দিলাম এর ভেতরে কোনো খামতি কোনো ঘাটতি রাখলাম না এবং আমি আমার যত রকমের নিয়ামত ছিল এই বিষয়ের সব নিয়ামত তোমাদেরকে দিলাম এবং সবচাইতে বড় কথা হলো এই যে দিন ইসলাম তোমার তোমার উম্মতের জন্য একটি দিন হিসাবে একটি ধর্ম হিসাবে স্বীকৃতি পেল এর জন্য আমি রাজি তোমরা এটাকে পালন করো তোমাদের কাছে দিন ইসলাম থাকল বন্ধুরা আমরা মুসলমান বলি নিজেদেরকে কেন বলি এর অর্থটাই হচ্ছে যে আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন তার নাম হলো ইসলাম ইসলামকে আমরা মানি তাই আমরা মুসলমান এই অর্থে ইসলামের ভেতরে যতগুলো নিয়ম কানুন হালাল হারাম জায়েজ, নাজায়েজ বৈধ অবৈধ এইগুলোকে সব দিকে একজন মুসলিম মেনে নেবে তাই সে হবে মুসলমান এবং সে হবে আল্লাহর দেওয়া দিনের অনুসারী এবং এইটা আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দিন দিয়েছেন এটা দিন দুনিয়াতে তৈরি হয়নি এটা কোনো মানুষের মগজ থেকে তৈরি করা আনা নয় এটা কোনো দার্শনিক কোনো গবেষক কোনো চিন্তাবিদ বাড়িতে বসে বসে লিখেছেন বানিয়েছেন তারপরে আমাদের জন্য এটাকে সিলেক্ট করা হয়েছে এমন কথাটা নয় এটাকে বলা হয় দিন ইলাহি এটা আল্লাহর দা দিন কাজে যারা এই দিন ইলাহি ইসলামকে মানে তারা একমাত্র এবং একমাত্র আল্লাহর খাঁটি বান্দা হয় আর যারা এই দিন ইলাহিকে আল্লাহর দিনকে মানে না তারা বিভ্রান্তের পথে পরিচালিত তারা আল্লাহর সৃষ্টি মখলুক তারা আল্লাহর বান্দা বটে কিন্তু আল্লাহর যেগুলো কাম্য আল্লাহর যেটা বাসনা সেই বাসনার অর্থে এবং আল্লাহর কামনার অর্থে ওরা ওই বান্দা নয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ইসলাম দিন হিসেবে দিলেন যে আমরাকে আল্লাহ আরও উন্নত করতে চাইছেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সমৃদ্ধ করতে চাইছেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ইজ্জত সম্মান দিয়ে বড় করতে চাইছেন এবং আমাদের এই জীবনের পরে আর একটি জীবন আছে সেই জীবন যাতে সুখময় হয় সেখানে যেন আমরা কোনো কোনোরকমের জ্বালা যন্ত্রণা এবং কোনো রকমের এমন অসুবিধা অভাব এবং কষ্টের মধ্যে নিমজ্জিত না হই তাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দিন দিলেন এবং আমাদেরকে এই দিনের একজন বাহক হিসাবে মুসলমানের বাড়িতে জন্ম দিয়েছেন আমরা এখন ইমানদার আমরা একজন মুসলমান তাহলে আল্লাহ আমাদেরকে এই দিনের বাহক করবেন বলে আমাদের পেছনে কতটা তদবির কত রকমের ব্যবস্থাপনা তৈরি করেছেন শুধু জন্মের দিকটাকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনার সামনে অনেকটা স্পষ্ট হয়ে যাবে ব্যাপার যেমন জীবজগৎকে তো দেখতে পাচ্ছেন কতগুলো দেখেছি কতগুলো দেখিনি যেগুলোকে দেখেছি তাদের মধ্যে আর একজন মানুষের জন্মের পেছনে কী তারতম্য এবং কি তফাত এটা লক্ষ্য করলে আমি যে আল্লাহর কাছে উত্তম আল্লাহ যে আমাকে উত্তম করে তৈরি করেছেন তা এতে থেকেই প্রমাণ পেয়ে যাব যেমন আল্লাহ রাবুল আলমিন নিজে বলছেন ওয়ালাককার রামনাবানী আ দামা আমি জীবকুলের ভেতরে যত জীব আছে হাতিঘোড়া গাধা গরু শ্রীগাল কুকুর পানির জানোয়ার আরও যত জানোয়ার আছে সমস্ত জীবকুলের ভেতরে আমি ইনসানকে আশরাফুল মালুকাত সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জীব হিসেবে তাকে তৈরি করেছি কেন করেছি আল্লাহ আল্লাহতালা বলছেন এই জীবকে সর্বশ্রেষ্ঠ করার পিছনে তার একটিমাত্র কারণ যে আমি যাবতীয় দিক দিয়ে সমৃদ্ধ করেছি কেন যে তার কাছে থাকবে আমার এক আমানত সে আমার এক আমানতকে বইবে তার জন্য তাকে যত রকমের গুণে আর যত রকমের মানে সমৃদ্ধ হতে হয় অত রকমের গুণে এবং মানে তাকে আমি সমৃদ্ধ করেছি আল্লাহ আল্লাহতালা বলছেন আল্লাজি খালাকাকা খালাকা ফা ফালাকা যে মহান আল্লাহ আল্লাহতালা তোমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে এতটাই যুক্তিযুক্ত করে এবং এতটাই আল্লাহ রবুল আলমিন হেকমতের সঙ্গে আমাকে তৈরি করেছেন যে যেখানে যেমন লাগে যেখানে যত বড় করতে হবে কোনখানা ছোট করতে হবে কোনটাকে কোনখানে বসাতে হবে ঠিক সেদিক দিকে বিচার করে আল্লাহ রবুল আলমিন আমাকে তৈরি করেছেন যদি জন্মের ইতিহাস দেখেন আমার দুটো চোখ আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমার নাক আমার মুখ নাক থেকে মুখ মুখ থেকে নাক কাছাকাছি বসিয়েছেন এখানে কি হিকমত আছে একটা হাতিকে দেখেন তার মুখ কোথায় আর তার নাক কোথায় আল্লাহর এই হিকমাত যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ রাবুল আলমিন সেদিক দিয়ে আমাকে কত উত্তম তৈরি করেছেন অন্য জায়গায় আল্লাহ রাবুল আলমিন বলছেন আলম নাজ আল্লাহ আইন আমি হেমানব তোমাকে কি দুটো চোখ দিই এই চোখ তোমাকে দিয়েছি কত বিশাল বড় নিয়ামত হাজারটি ক্যামেরাতে যা কাজ করতে না পারে তোমার এই দুই চোখ তার চাইতে বেশি কাজ করে দিতে পারে কত বড় নিয়ামত আমি দিয়েছি অথচ আল্লাহর দুনিয়াতে এমনও প্রাণী আছে যাকে আল্লাহ তালা চোখ খুই দেয়নি আল্লাহ তালা বলছেন ওয়ালিস ওয়াশাফাত আমি তোমাকে দুটা সুন্দর ঠোঁট দিয়েছি তার ভেতরে তোমাকে একটা জিপ দিয়েছি তুমি জিপটাকে যখন কাঁপাবে তোমার ঠোঁটের সঙ্গে এবং তোমার মুখের ভেতরের সঙ্গে যখন সে টাচ হবে নড়ানড়ি করবে তখন সুন্দর সাউন্ড তৈরি হবে এটা কেন দিলাম অন্যান্য জীবকে এইভাবে ঠোঁট দেওয়া হয়নি এভাবে তাকে জীব দেওয়া হয়নি আর এমনি করে সুন্দর ভাষা বলার মতো যোগ্যতাও তাকে দেওয়া হয়নি দেখুন কত রকমের আওয়াজ আমাদের ডানে আমাদের বামে আমরা শুনতে পাই এই আওয়াজগুলো হয়তো আমরা বলি এটা ভালো লাগছে এটা ভালো লাগে না কিন্তু আওয়াজগুলো শুধু আওয়াজ এর ভেতরে কোনো তারতম্য নেই এ আওয়াজগুলোকে বুঝবার মতো এমন ভাষা হয়ে যে বেরিয়ে আসছে ভাষা হয়ে বেরিয়ে আসছে না এলো পাথারি বেরিয়ে আসছে এবং একাক জীবের এক এক রকমের আওয়াজ বেরিয়ে আসছে তাই দি আমরা তাকে বলছি এটা উমুক প্রাণী এটা উমুক প্রাণী এটা উমুক প্রাণী অনেক প্রাণী তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না আল্লাহ আমাকে দুটো পা দিয়েছেন সে পায়ের উপর দিয়ে আমি চলছি কত সুন্দর চলছি আমার কোনো অসুবিধা হয় না অথচ দেখুন কাউকে আল্লাহ আট পা দিয়েছেন অথচ দেখবেন কাউকে আল্লাহ পঞ্চাশ জোড়া একশো জোড়া পা দিয়েছেন আমি দুই পা দিয়ে যতটা রাস্তা অতিক্রম করতে পারি সে পঞ্চাশ জোড়া পা নিয়ে একশো জোড়া পা নিয়ে আমার একশো ভাগেরও এক ভাগ সে চলে দিতে পারে না তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে কত বিজ্ঞান বিজ্ঞানসম্মত করে এবং কত যুক্তিযুক্ত করে তৈরি করেছেন এদিকে আপনি লক্ষ্য করুন সব কথার শেষে আসবে এই কথাটাই যে আল্লাহ রাবুল আলমিন কেন আমাদেরকে তৈরি করলেন এ প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সামনে এক্ষুনি আসছি মধ্যে নেব একটা ছোট্টখানি বিরতি তারপর তার আপন কক্ষ পথে আল্লাহ কি পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 ফিরে এলাম আপনাদের সেবাই সঙ্গে দিচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমি বলছিলাম বন্ধুরা আমরা মুসলমান বলি নিজেদেরকে কেন বলি এর অর্থটাই হচ্ছে যে আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন তার নাম হল ইসলাম ইসলামকে আমরা মানি তাই আমরা মুসলমান এই অর্থে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 আপনাকে দিয়েছেন সারা দুনিয়ার ইমানদারগুলোকে যেটা দান করেছেন এর যেটা চাহিদা এই ইমান সংজ্ঞাটা ইমানের সংজ্ঞাটা যা এ যতটি জিনিসকে দাবির মধ্যে রেখেছে ইমান সমস্ত জিনিসটা কটা আল্লাহ রাবুল আলমিন আমার কাছ থেকে নিবেন তাই এই উদ্দেশ্যেই আল্লা রবুল আলামিন আমাকে জন্মগত দিক দিয়ে শরীরের দিক দিয়ে এতটাই সুন্দর এবং এতটাই বিজ্ঞান বিজ্ঞানসম্মত করে সুঠং করে আমাকে তৈরি করলেন তারপরে সব বড় কথা যেটা ওয়াহা তিনি আমার সামনে দুটো রাস্তাকে খুলে দিলেন দুটো রাস্তা কি কি? একটাকে বলা হয় তারিকুল জালালা এটা হলো বিভ্রান্তির পথ গুমরাহির পথ আর একটাকে বলা হয় তারিকুল হেদায়া গন্তব্যে পৌঁছাবে যে রাস্তা এই হলো সেই হেদায়েতের পথ একটা পথ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর একটা পথ আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে আপনি বলবেন এই রাস্তাটা আমি তো দেখতে পাই না সারা কোরআন মজিদ এবং নাবির জীবনের সমস্ত আহাদিস যতগুলো আল্লাহর রাসুল বলেছেন এর ভেতরেই যেটা নিষেধ সেটা হচ্ছে গুমরাহের রাস্তা যেটা আল্লাহর নবীর আদেশ সেটা হচ্ছে স্বর্গের রাস্তা জান্নাতের রাস্তা এই দুটো রাস্তা আল্লাহ তালা আমাকে বাতলিয়ে দিয়েছেন আমি নিজে থেকেও শিখে নিতে পারি কোরআন পড়ে হাদিস পড়ে আমি কোনো ভাইয়ের কাছ থেকে শিখে নিতে পারি আমি কোনো মাধ্যম দিয়ে শিখে নিতে পারি এটা আমার দায়িত্ব এই দুটো জিনিসকে আমাকে না শিখতে গেলে ইমানের যেটা আসল দাবি সেই দাবিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আর এটা আদায় হবে না আর অনাদায়ের দায়ে আমি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ব এটাই হচ্ছে ইমানের পথ আর এই ইমানের পথের জন্য আমাকে কি পাথেও সঞ্চয় করতে হবে এই উদ্দেশ্যেই আল্লাহ রবুল আলমিন আমাকে এত সুন্দর আমাকে এত আখলাকমান এত আমাকে বুদ্ধিমান এবং সমস্ত জীবের ভেতরে শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি আমাকে জন্ম দিলেন বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিন বলে দিচ্ছেন যে শোনো এই দুটোই পথ যে তোমাকে দিয়েছি এর ভেতরেই তোমার জীবন এর ভেতরেই তোমার মরণ দুনিয়াই হয়তো গুমরাহির পথে চলতে গেলে তুমি বেঁচে থাকবে বটে কিন্তু এটা কয়দিনের তোমার আসল জিন্দিটাতে তোমার অত্যন্ত বিপদ বিপদ বিপদ চোখে দেখেছ এই ইহলৌকিক জীবনে মৃত্যুর রাজ প্রতিদিন মানুষ শুধু আছে মরেই যাচ্ছে কিন্তু কেয়ামতের দিন সেখানে জীবনে রাজ চলবে ওখানে মানুষ মরবে না তুমি ভাববে আল্লাহ রাবুল আলমিন আমাকে যাহার নামে যদি ফেলে দেন আল্লাহ আমাকে হেফাজত করেন তো তাহলে আমি পুড়ে যাবো আমি মরে যাবো কিন্তু মনে রাখবেন জাহান্নামে গিয়ে মরণ হবে না জান্নাতে গিয়ে মরণ হবে না মরণকে আল্লাহ তালা জবেহ করে দেবেন এবং ঘোষণা দিবেন এদিকে আঙুল তুলে লাউ তালাকুম মরণ নেই তোমাদের জান্নাতির আনন্দে উদ্বেলিত হবে এবং নরবাসীদের দিকে আল্লাহ তালা আঙুল তুলে বলে দিবেন লাউ তালাকুম তোমাদের মরণ হবে না তখন এদের দুঃখ আর বেদনা আরো আরো আরও বেড়ে যাবে তাই আপনাকে বলছি এই দুটো রাস্তার মধ্যে থেকে ইমানের রাস্তাটাকে আমি যেন আঁকড়ে ধরতে পারি এই জন্য আল্লাহ রবীন্দন আমার পেছনে এতগুলো শ্রম ব্যয় করছেন এই জন্য তিনি আমাকে এত সুন্দর করে তৈরি করছেন বলা হয়েছে। যে দুনিয়া লাকুম। হে ইনসান সমাজ হে মানব জাত দুনিয়াকে তোমাদের জন্য তৈরি করা হয়েছে দুনিয়ার সাজ দুনিয়ার রং দুনিয়ার সামান দুনিয়ার তামাশা যত কিছু আছে সব এইগুলো তোমাদের জন্যই তৈরি করা হয়েছে কিন্তু ও আন্তুম খোলেক তুমিল আেরা তোমাদেরকে আখেরাতের জন্য তৈরি করা হয়েছে আমি আমি এখানে কেন এসেছি আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন ওই দুনিয়ায় আমি কোনটা জীবন আমি কোনটা স্থান বেছে নিব তাই আমাকে এখানে চয়েসের জন্য পাঠিয়ে দিয়েছেন আমি নরকের রাস্তায় যাব। না আমি জান্নাতের রাস্তায় যাব। তা আমাকে এখানে বেছে নিতে হবে আমি বাছাই করার জন্য দুনিয়াতে এসেছি এই এই দুনিয়া কাল্লা রবুল আলমিন বলেছেন ক্ষণস্থায়ী এটা হলো খেলতামাশা এখানে বেশিক্ষণ চলে না খেলাধুলা লম্বা সময় ধরে হয় না এটা খেলার সময় এটা ধরুন তামাশার সময় যেমন মানুষ খেল খেলাধুলা তামাশা কিছুক্ষণ করলো আবার ছেড়ে দিয়ে বাড়ি চলে গেলো তেমনি আমি এখানে এসেছি ওই রকমের একটু সামান্য খেলাধুলার মতো সময় হাতে করে নিয়ে এর মধ্যেই আমাকে আমার আখেরাতের জিন্দেগি বেছে নিতে হবে আমি ডানে যাব না আমি বামে যাবো আল্লাহরবুল আলামিন। এই জন্য আমাকে ওই বিবেকটাই দিলেন যেই বিবেকের দ্বারাই এ রাস্তায় যাব না ওই রাস্তায় যাব এটা আমি বাছাই করে নিতে পারবো আমি যদি বলি যে আমার আখেরাতের জীবন সুখের হোক তাহলে আমাকে ইমানের রাস্তায় চলতে হবে আমি যদি মনে করি যে আমার আখেরাতের জিন্দিগিকে আমি বিশ্বাস করি নাউজুবিল্লা বা কি হবে না হবে দেখা যাবে দুনিয়ার প্রেমে আমি ডুবে আছি এভাবেই আমার জীবন কেটে যাক তাহলে আপনি গুমরাহের পথে আছেন আপনি দুনিয়াতে বসে বসেই আপনার আখেরাতকে তৈরি করছেন কেমন আখেরাত তৈরি করছেন ভালো যদি করেন তো ভালোই করছেন মন্দ যদি করেন তো মন্দই করছেন এই জন্য আমাকে সব সময় ফুঁক দিয়ে দিয়ে আমাকে আমার চোখ দিয়ে দেখে দেখে চলতে হবে কি এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং অল্প বিনিময়ে আমি আমার এই দুনিয়াকে কিনতে গিয়ে আখেরাতকে যেন বিক্রি না করে দিই এই নির্বুদ্ধিতার পরিচয় যেন আমি না দিই আমার আয়ু কত আমাদের আয়ু যদি বলি ভারতবর্ষের লোকেদের গড়ান আয়ু হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন বছর বাউন্ন থেকে চুয়ান্ন বছরের মধ্যে দশ বছর তো আমাদের কিশোর বয়স কেটে যায় বাঁচে তার ভেতরে হয়তো বাকি সময় কটা বাকি সময় কটা বেঁচে যেতে গেলে ৪০ বছর অতিক্রান্ত হতে গেলে তখন আমাদের মনের ভেতরে ওই তেজি থাকে না আমাদের উত্তেজনা থাকে না আমরা তখন ভাটির পানে চলতে শুরু করে দেই আমাদের মন অনেকটাই অলস হয়ে যায় আগের তুলনায় তাহলে এই তো সামান্য পোস্টমার্টাম হলো আমার পাঁচপান্ন বছর বয়সের এর মধ্যে যদি আমি দুনিয়ার প্রেমে ডুবে থাকি তাহলে আখেরাতের লম্বা দিনগুলোকে আমি কী করলাম বিক্রি করে দিলাম কার বিনিময়ে এ দুনিয়ার সামান্য সুখের বিনিময়। বিনিময়া আবনা দুনিয়া। হে ইমানদার ব্যক্তিরা তোমরা তোমাদের এই লৌকিক জীবনকে এমনভাবে সাজাও যে তোমরা নিজেদেরকে বলবে আমরা আখেরাতের সন্তান আমরা দুনিয়ার সন্তান নই অথচ দুনিয়াতে আছি কিন্তু দুনিয়াকে আমরা চাই না দুনিয়া আমরা ডুবতে চাই না দুনিয়ার মোহে আমরা নিজেদেরকে হারিয়ে দিতে চাই না তাই বলে দুনিয়া চাইনার মানে এটাই নয় যে শুধু হাতে শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ করে তসবি জপতেই থাকবো বাজারে যাব না হাটে যাব না সাংসারিক প্রয়োজন মিটাবো না এটা নয় দুনিয়াতে ডুবে যাব না এমনভাবে ডুবে যাব যে আখেরাতের কাজ আমার কাছ থেকে পালিয়ে যাবে এভাবে আমি দুনিয়াতে ডুবব না অথচ আমাকে দুনিয়াও করতে বলা হয়েছে আমাকে আখেরাতও করতে বলা হয়েছে আখেরাতের প্রেমে ডুবে গিয়ে দুনিয়াকে ছেড়ে দেবো এটা আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না আর দুনিয়াতে ডুবে গিয়ে ভুলে আখেরাত এটা কেউ আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না তাই আপনারা একটা দোয়া করেন মনে পড়ছে রব্বানা, আতিনা, আমার আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ভালাই দাও যেটা আমার মঙ্গল সেটা তুমি আমাকে দাও এই দুনিয়াতে দাও তাহলে আল্লাহ তালার কী তালিম আমার কাছে এলো যে আমাকে দুনিয়া চাইতে বলা হচ্ছে এবং আল্লাহ তাহলে আমাকে শিখিয়ে দিয়েছে নফিল আখেরাতে হাসানা তাও আমাকে তুমি তোমার আখেরাতেও ভালাইটা দাও যেটা আমার মঙ্গল আছে সেটাই তুমি দিও আল্লাহ আমি দুনিয়াতেও মঙ্গল চাই আমি আমার আখেরাতেও মঙ্গল চাই আমার দুনিয়ার মঙ্গল কিসে আমি টাইমে টাইমে খেতে পাবো আল্লাহ আমাকে রুজি দেবেন আমার আবরু রক্ষার জন্য আল্লাহ আমাকে পোশাক দেবেন আমি আমার পরিবারকে নিয়ে বাঁচব আমার কাছে পরিবারে মা থাকবে বাবা থাকবে ছেলেপিলে থাকবে স্ত্রী থাকবে এইরকম নিয়ামতের মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাকে রাখবেন আমার জীবনটা দুঃখী করবেন না আল্লাহ তালা আমাকে সুখী করবেন সুখির মানে এই নয় যে কোটিপতি কোটিপতি হয়ে যাব। এই গরিবীর মধ্য দিয়েই আল্লাহ তালা আমাকে সুখ দেবেন এই জন্য আল্লাহ তালা আমাকে তালিম দিয়েছেন তুমি আল্লাহর কাছে দুনিয়া চাও তুমি আল্লাহর কাছে আখেরাত চাও আর এই দুই চাওয়ার মধ্য দিয়েই তুমি তোমার আখেরাতকে নির্মাণ করো কোন আবনা আখেরা তোমরা আমরা এখানে এসেছি আমাদের আখেরাতকে নির্মাণ করার জন্য শুধু আখেরাতের সন্তান আর আখেরাতের লোক বলে আল্লাহর কাছে দোয়া করবে আর এই দোয়াতেই সব হয়ে যাবে তা নয় তোমাকে আখেরাতের সন্তান হতে গেলে আখেরাতের কাজে ডুবতে হবে আখেরাত কিসে পাবো এ ব্যাপারে তোমাকে ভাবতে হবে সেই সাথে সাথে আমাকে বলছেন। আমালুন, ওয়ালা আল্লাহ নজকেরই এই দুনিয়াই তুমি তোমার হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে তোমার দেহ দিয়ে যা করতে পারো করে নাও যা নেকি সঞ্চয় করতে পারো করে নাও আজ হচ্ছে আমলের সময় কাল কিন্তু হিসাবের সময় আজ হিসাবের সময় নয় কাল আমলের সময় নয় কথাটাকে বুঝুন খুব ঠান্ডা কথাই বুঝুন আল্লাহর নবির যুক্তিপূর্ণ কথাটাকে বুঝুন হলো কি এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা এটা হিসেব করার জায়গা নয় আর ওই দুনিয়াটা হচ্ছে হিসেবের জায়গা ওটা আমলের জায়গা নয় একজন লেবারকে আমি যদি কাজে লাগাই কাজে লাগিয়ে দিয়ে এক ঘন্টা হয়নি তার কি হিসাব নিতে আমি বসি একটা বেলাগত হয়নি তার কি আমরা হিসাব নিতে বসি ওকে কাজ বুঝিয়ে দিয়েছি লেবার বেলা নটার সময় কাজে লেগে গেছে সন্ধ্যা পাঁচটার সময় আমি তার কাছে হিসাব যাইব। আমি তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলাম সে কাজ কতটা তুমি উঠিয়েছো কতটা তুমি উঠাওনি, এটা কেন হয়নি ওটা কেন হয়নি এটা তোমার খামতি এটা তোমার ত্রুটি আপনি তার হিসাবটা নিবেন কাজ শেষ হবে তখন কাজের মাঝখানে তার কাছে হিসাব চাইতে হবে না এটা যেমন কথা আল্লাহ রব আলিনের নাবি আমাদেরকে তালিম দিচ্ছেন যে তুমি এসেছ দুনিয়াতে কিসের জন্য তোমার আখেরাত বানাবার জন্য তাহলে কোনো জিনিসকে বানাতে গেলে হাত চলে পা চলে মুখ চলে চোখ চলে বিবেক চলে এখন চলছে আমি কাজ করছি আমি আমল করছি এখন আমার আমলের মাঝখানে আল্লাহতালা বলছেন হিসেব হবে না এবং বিগত দিনে তোমার হিসেব হবে সেদিন যখন তোমার হিসাব শুরু হবে তখন কিন্তু তোমার আর আমল করার তোমাকে সুযোগ দেওয়া হবে না ওটা হলো হিসাবের জায়গা এটা হলো আমলের জায়গা এখানে আমল করে যাও হিসাব হবে না ওখানে তোমার হিসেব হবে ওখানে তোমার আমল হবে না কতটাকে আরও ব্যাখ্যা করব। আপনাদের সামনে ইনশাল্লাহ তবে এইটুকুই যেন বুঝি যে আমাদের দুনিয়াতে আসার অর্থ হচ্ছে আমাকে ইমানের রাস্তায় চালাও আমার সকল মুসলমান ভাইকে ইমানের রাস্তার তুমি সন্ধান দাও আমরা যেন ইমানি জিন্দগি কায়েম করতে পারি ও আখরে দেওয়া আনিলাম রবিল আলমিন আসসালাম আলাইকুম রোয়ালিয় র رآى تلاميذه مرحبا يا your where the call is to allah oh you who are amongst us coming with the what to be obeyed. you have brought to the city sentinelness welcome best scholar to god's way <laughs> আহমুখাতে <treats>